আমর ইবনু সুল্লাইম আনসারি রাজে আলাহ তাল্লাহ বর্ণিত তিনি বলেন আবু সাইদ খুজরি রাজে আল্লাহ তাল্লাহ বলেন আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন জুমার দিন প্রত্যেক বালিকের জন্য গোসল করা কর্তব্য আর মিসওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে আমর ইবনু সুলাইম রহমাতুল্লা আলাহি বলেন গোসল সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি তা ওয়াজিব কিন্তু মিসওয়াক ও সুগন্ধি ওয়াজিব কিনা তা আল্লাহই ভালো জানেন তবে হাদিসে এরকমই আছে আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলহি বলেন আবু বাকর ইবনু মুির রহমতুল্লাহ আলহি হলেন মোহাম্মদ ইবনু মুির রহমতুল্লাহ আলহি এর ভাই কিন্তু তিনি আবু বকর হিসেবেই পরিচিত নন বুকার ইবনু আসাজ সাইদ ইবনু আবু হিলাল সহ অনেকে তার হতে হাদিসটি বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনু মুন কাদির রহমতুল্লাহ এর কুনিয়াত অর্থাৎ উপনাম ছিল আবু বকর ও আবু আবদুল্লাহ